আচ্ছা আমি আজকে গোড়ার থেকে শুরু করি আজকে বোধহয় তারিখ তারিখ এপ্রিল হ্যাঁ সেদিন অর্থাৎ গত শুক্রবার যে আলোচনাটা হয়েছিল নাটকের ইয়েতে আমার নিজের মতে যেহেতু আমার নিজস্ব কিছু লিমিটেশন আছে এবং আমি ঠিক এরকম একটু কথা বলে ঠিক অভ্যস্ত নই মানে আমি কাজের লোক কিছুটা আমি যা ভাবি কিছু কাজ করে পারি অনেক সময় কিছু কথা বলছি না কথার লোক বলতে অন্য কথা ইয়ে হয় তা আমি যেটা বলতে চাইছি যে আমি গুছিয়ে যেটা বলা অর্থাৎ আমি যা ভাবলাম সেটা যে গুছিয়ে ঠিক ভাষায় প্রকাশ করা সেটা তো আমার লিমিটেশন আছে সেটা পারি না এবং আমার নিজের মতে যদি আর কেউ এইভাবে বলতো তাহলে আমার খুবই খারাপ লাগতো অর্থাৎ আমার নিজের মনে হয়েছে বেশ অসংলগ্ন এবং আমি খুব কঠোর সমালোচনা করতাম এই কথা বলার জন্য আর কি এইভাবে বলার জন্য কারণ অনেক ক্ষেত্রেই আমার মনে হয়েছে অসংলগ্ন অনেক অবান্তর এক কথা বলতে গিয়ে শিবের গীত ভাগ হয়েছে এটা আমার মনে হয়েছে কারণ কথা বলার পরেই মনে হয়েছে যে এটা কেন বললাম ততক্ষণে বলা হয়ে গেছে রেকর্ডেড হয়ে গেছে কিন্তু একটা ওই সূত্র ধরে একটা থেকে আরেকটা বলতে গিয়ে ওই অতিকথনের কিছু পদমভ্যাস আছে সেইটি কাজে আজকে আমার বক্তব্য হচ্ছে যে তুমি স্পেসিফিক আমাকে কিছু ইয়ে করবে যার পক্ষে তাহলে আমার পক্ষে মানে জবাব দিতে সুবিধা হবে কারণ তুমি প্রশ্ন যা কিছু আছে আর কি বাকি তার মধ্যে থাকবেই তাতে কোন আর আমার মনে হয় যে আপনি যে কথাগুলো বলেছেন আপনার অভিজ্ঞতার যে কথাগুলো বলেছেন আপনার সম্বন্ধে যে কথাগুলো বলেছেন তবে সেদিনও ডাকঘর নিয়ে ডাকঘরটাকে আপনি আপনার আগে যে কাজগুলো ছিল সেখান থেকে কিন্তু ভেঙে টোটালি অন্য একটা নাটকের অন্তত সিনিক ডিজাইনের দিক থেকে অন্যদিকে যাওয়ার চেষ্টার একটা খুব বড় স্টেপ আপনার কাজের মধ্যে হচ্ছে ডাকঘর সেটাকে যদি আরেকটু ডাকঘরটাকে ল্যাবরেট করেন তারপরে আচ্ছা এইখানে ডাগঘর পড়ার পরে আমার যেটা মনে আইছিল। যে অমলের মানে একটা ভিজুয়ালি তো একটা জিনিস দিতে হবে কনভিন্সিং একটা চেহারা যারা ডাগঘর পড়েছে তারা কাছে লিটারাল চেহারাও একটা দরকার আমি যদি তার কোনো সিম্বলিক চেহারা ভাবি বা অন্য কোনো ভাবেও ভাবি সে ভাবনাটাকে কিন্তু সাধারণ লোকের কাছে ইয়ে করার জন্য। সাধারণ লোকের বোঝার সুবিধার জন্য কিন্তু একটা প্রায় লিটারাল একটা চেহারা দিতে হয় অর্থাৎ যে কোনো আর্ট প্রোডাকশনে একটা ডাবল লেয়ার থাকা বাঞ্ছনীয় চোখে দেখে সে একটা যা একটা জিনিস গিয়ে যাতে সহজে ধরতে পারে তেমনি এটা চেহারা আবার তার ভেতরের একটা একটা চেয়ার আছে গভীরে ঢুকলে যাতে অন্য পাওয়া যায় এইখানে আমি কিন্তু প্রথম ওই লাইনে ভাববার চেষ্টা করেছিলাম ভাবতে গিয়ে প্রথম যেটা ভিজুয়াল যেটা হল প্রথমত ঘর একটা লিটারাল চেয়ার আছে আর ঘর ঘরের মধ্যে তার তিনটে দেয়াল নেচারালি থাকবে যেমন এই ঘরের মধ্যে আছে চারপাশ বন্ধ যেমন ডেসক্রিপশান আছে যে সব কবিরা যে বলছে সব বন্ধ করে দাও কাজে সব বন্ধ কিন্তু আমাকে তো দেখতে হবে দর্শককে পুরো দেখতে হবে মানে বন্ধ এফেক্ট থাকবে কিন্তু দর্শক তাকে অমরকে পরিষ্কার জন্য আমরা সামনের যে মনে আছে সেই একটা দরজা মতন ওই জন্য জানলা যেখানে দাঁড়িয়ে কথা বলে সমস্ত সমস্তটাকে ট্রান্সপারেন্ট করে দেওয়া হয়েছিল যাতে ওইখানে তার মানে জাস্ট একটা ফ্রেম রাখা হয়েছিল তার প্রত্যেকটি অ্যাকশান যাতে দর্শক দেখতে পায় ফ্রেমটি একটা সিম্বলিক্যাল একটা দরজা এবং তাতে লোকের কোনো অসুবিধা হবে না ধরে নেওয়া হয়েছিল দেখা গেল সত্যি অসুবিধা হয়নি কিন্তু একটা ভাঙ্গার ফলে ওই দেয়ালটা আমি চাইলাম ডেপথ দেখাবার জন্যে যে প্রথম আপনাকে বলেছিলাম যে এই সামনে এবং পিছনে যেটা ছবির মধ্যে থাকে যে পার্সপেক্টিভ আমরা যে কোনো ছবিতে সামনে যদি আট ফুট হয় তো পিছনে আমরা ওটা ছ ফুট দেখি যত দূরে যায় ওটা আরও তো চার ফুট হয়ে যায় আরও দূরে যখন যায় তখন শর্টেন্ট হয়ে যায় সেই জিনিসটি আমি ওই জিনিসটি এইখানে কিন্তু ফ্ল্যাটগুলোকে কেটে যে ফ্ল্যাট সামনাসামনি দাঁড় করে দিয়েছিলাম সামনের দিকটা আট ফুট পেছনে কিন্তু সাড়ে ছ ফুট সাত ফুট ওইরকম করে দিয়েছিলাম অর্থাৎ প্রায় এক ফুট স্ল্যান্ট করে দিয়েছিলাম এটি আমার নিজের মতে আমি জানি না আগে কেউ করেছিল কিনা। কিন্তু আমার আমি যে কাজ করেছি তার মধ্যে কিন্তু আমি প্রথম এটা মনে হলো যে এই ছবিটি আমরা যেভাবে ভাঙি যদি আমি সত্যি সত্যি এইভাবে সেটে ভেঙে দেই তাহলে কেমন লাগে এবং সেটা গিয়ে দেখলাম বেশ ইন্টারেস্টিং ব্যাপার হলো মানে এটা করতে করলে ডেপথটা আমি বেশি পাই যেমন সত্যি দেখা গেল পাওয়া গেলো এখানে কিন্তু সামগ্রিকভাবে পাওয়া গেল না সেটা পরে বুঝলাম কারণ এইটি হলো কিন্তু তার পাশে যে জিনিসটা দেওয়ার অর্থাৎ আমি একটা প্রাকৃতিক পরিবেশ যে পরিবেশের জন্যে যে পরিবেশকে বারবার কিন্তু অমল ডিসক্রাইব করে যাচ্ছে ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে ওইখানে ঘন্টা বাজে রাজার বাড়ি নীল পাহাড় দেখা যাচ্ছে ওই দিক দিয়ে এটা নালা যাচ্ছে যেখানে পা ডুবি আমি বসে ছাতু খাই খেতে ভালোবাসি বা খেতে বা আমি ভাবি ওইখানে বসে পা ডুবি যা খাবো আর সুদা ওই দিক থেকে আসে নাস্তে নাস্তে আসে প্রায় প্রজাপতির মতন এসে পৃথিবীর খবর দিয়ে যায় তাকে তারই বন্ধু সুদা যে ফুলকুড়াতে গোড়াতে আসে এই যে এই যে সুদা যে আসে সে যে পরিবেশ থেকে আসে আমি সেখানে দিয়েছিলাম খুব গাছগাছালি যে প্রায় প্রাকৃতিক পরিবেশ থেকে সুদা একটা ব্রিজ পেরিয়ে একটা শাঁখো শাঁখো পেরিয়ে নাচতে নাচতে এসে তার সামনে এসে দাঁড়ায় এবং তার সঙ্গে আদান প্রদান হয় ওই যে গাছগাছালি বা প্রাকৃতিক পরিবেশ প্রথমবার আমি করে দিয়েছিলাম সেরকম এই চট ঝুলিয়ে ঝুলিয়ে গাছ বানিয়ে দেওয়া হল চট ঝুলানোর মধ্যে গাছ বানানোর একটা নভেলটি অর্থাৎ আমার মতে আর কি অর্থাৎ নিশ্চয়ই তার আগে অনেক হয়ে গেছে কিন্তু আমার চট দিয়ে যে গাছ বানিয়ে দেওয়া সেটা আমি প্রথম এখানে শুরু করলাম তারপরে তার সঙ্গে কিন্তু আবার ক্রুড একটা ব্যাপার হলো সেই বোধ শক্তিটা আমার তখনই হলো অর্থাৎ তখনই আমি সেটা রিয়েলাইজ করতে পারলাম যে গাছকে বেরিয়ে আমি যখন কিছু লতাপাতা দিয়েছিলাম যেটা কিন্তু ভীষণ ন্যাচারালিস্টিক এবং যে এই যে মেলানোর জিনিসটি আমার মনে হয় যে আমি একটা সেট করার পরে আমি নিজে বুঝতে ভুল করেছি কিন্তু এই জায়গাটায় ত্রুটি থেকে যাচ্ছে ওয়াননেস বলতে একটা মিন করে যে কোন ছবির ক্ষেত্রে বা সবকিছুর মধ্যে যে শুরুর থেকে শেষ পর্যন্ত বিভিন্ন এলিমেন্ট আসার সত্ত্বেও এটা ওয়াননেস থাকে একটা সঙ্গে একটা পরস্পর যুক্তভাবে একটা যে তৈরি হয় তাকে ওয়াননেস মানে বলে যে এখানে কিন্তু সেটা হয়নি ঘরটা তার একটা চেহারার থাকলো কিন্তু বাইরের সঙ্গে তার জন্য মিলল না এবং যে যেটা সেদিন মধ্যে একটুখানি রেফার করেছিলাম যে পাশে একটা ফুল গাছের কিছু ইয়ে নো দিয়েছিলাম কলাবতী ফুল আমি সমস্ত রাজ্যেকে কলাবতী ফুল বানালাম রং টং একে সবাই মুগ্ধ হয়ে দেখলো আমিও বানাবার সময় খুব নেশার ঘুরে যেমন বানিয়ে গেলাম বানানোর পরে সবাই আহা উহু করছে আমি তখন নিউবার পিছনে দেখতে গেলাম যে কেমন দাঁড়িয়েছে হঠাৎ মনে হলো কেউ জন্ম আমাকে মুগুর দিয়ে মারল মানে এমন ফিলিংটা আমার এমন এত খারাপ লেগেছিলো যে কী ক্রুড লাগছিলো সেই সময় তখন আর বদলাবার উপায় নেই সেই মুহূর্তে তখন মনে হলো যেখানে এই এটা এত রূপকে ব্যাপারটি আসছে সেইখানে আমি ভীষণ ন্যাচারালিস্টিক জিনিস করে বসে আছে সেদিনকার শোক কোনো হলো দ্বিতীয় শোতেই আমরা একটি করলাম পর মুহূর্তে সেদিন এসে আমি সেখানে ফুলের ঝুড়ি দিয়ে সবুজ ঢেকে এই নিউ মার্কেট থেকে ফুলের ঝুড়ি কিনে সবুজ চট দিয়ে ঢেকে তার উপর রং চিঠিয়ে যে ফুলের তৈরি ইয়ে হলো সেটা কিন্তু পার্টিকুলার ফুল নয় যে কোনো অথচ যে কোনো ফুলের চেহারাটা দিচ্ছে এই যে চেহারাটা সেইটা আমি চেয়েছিলাম যদি এই প্রাকৃতিক পরিবেশটা সেই ধারা নিয়ে যেত তাহলে কিন্তু এই ঘরের সঙ্গে যেরকম ঘরটাকে ভাঙা হয়েছে ওই বাইকটাকে তেমনি ভেঙে একটা ওয়ার্নেস তৈরি হতে পারতো অর্থাৎ এই লিরিক্যাল চেয়ারাটা সমস্ত সমস্ত স্টেজ জুড়ে আসতো কিন্তু ওই দু ওয়ারনেসটা হলো না দুটো আলাদা আলাদা থেকে গেল এইটি পরবর্তীকালে আমি যখন বৌর্বীর থেকে মানে মৌরবীর থেকে বেরিয়ে এলাম রাধার বলা যেতে পারে অর্থাৎ মৌরবীর সঙ্গে আর যুক্ত থাকলাম না তখন প্রথম যে সেট করলাম সেটা হচ্ছে এবং এটা কোন সময় রজনীগন্ধা হলো বোধ হয় তাতে চারটি চরিত্র ছিল এইখানে তিন দেয়াল ভেতরে সব ঘটনাটা ঘটছে আমি সেই তিনটি দেয়াল কিন্তু তিনটি চরিত্র হিসেবে এবং তিনটি দেয়াল কিন্তু কখনো এক জায়গায় নেই দূর থেকে দেখা যাচ্ছে একসঙ্গে আছে একসঙ্গে লাগানো ছিল এখানে তা নয় এখানে কিন্তু খুব ডাক ঘরের মধ্যে এটা গ্লুমি চেহারা ছিল এটা কিন্তু ফ্রেশ চেহারা কারণ তিনজনের তিনজনের সেটা খুব ইয়ে রয়েছে আমি যা এখানে রয়েছে খুব ঝরঝরে চেয়ার কিন্তু বাকি যে সব সিম্বলিক টুকিটাকি জিনিসপত্র দিয়েছি একটা বৈঠকখানার মতো তার ইয়ের কোন এক্সিট বা এন্ট্রেন্স এন্ট্রেন্সটাকে একটা চেয়ার রেখেছি এটা বাইরের বাইরের আসছে এবং সেইটা তখন ঘরের ভাঙচুরের সঙ্গে বাইরেরটাকে মেলাতে পারলাম এবং বাইরে যেটাখানে আগে ফুলটুল দিয়েছিলাম এখানে কিন্তু এটা বাগানের সাজেশান ছিল কিন্তু একটা ফুল দিয়ে আর কিছু সুতলি আর কি সেইগুলোকে রঙে চুবিয়ে দিয়েছিলাম আর একটা ছিল কারণ এই জন্য একটা কারণ আমি তো নাটকের বাইরে যেতে পারি না এবং ডাইরেক্টর যা চেয়েছে আমাকে সেইটা শুনে আমার সেইখানে আর জায়গাটা আমাকে তরুণে বলেছিল যে আপনি জায়গাটা দেখবেন ইয়ের কাছে ওই বালিগঞ্জ পার্ক রোড অর্থাৎ শ্বশুরবাড়ির কাছাকাছি যে সমস্ত বাড়িগুলো আছে ওইরকম একটা বাড়ি ওই এরিয়াটাকে আমি একটা জায়গা ইয়ে করেছি আর কি ওই জায়গাগুলোকে দেখেছি কাজে আমি দুদিন ওই অঞ্চল ঘুরেছি এই সেটটা করার করে ওইখানকার আর্কিটেকচার দেখেছি ওইখানকার বাড়ির ঢংটা দেখেছি কিভাবে বাগান করে সেটা দেখেছি দেখার পরে আমি ওইটা ডিজাইনটা করেছি কারণ আমি হঠাৎ কিন্তু ডিজাইন করতে বসিনি ওটা দেখার পরে ওইটাকে আমি ভাবছিলাম নিশ্চয়ই কোনো ওই বাড়ির কোনো বাড়ির সঙ্গে মিলছিলো না কিন্তু ওইখানে ওই অ্যাটমসফেয়ারটা আমি আনবার চেষ্টা করেছিলাম ওর মধ্যে থেকে একটা থেকে একটা অ্যাস্ট্রাকশন চেষ্টা করেছিলাম সেইখানে আমার মনে হয় যে খামতিটা ওইখানে ছিল ডাকঘরে ছিল এখন যদি আমাকে কেউ ডাকঘর বলে ডেফিনেটলি অন্য চেয়ারা হয়ে যাবে কিন্তু তখন যে খামতিটা ছিল সেই খামটিটা। এইখানে এসে অনেকটা যেন ওই খামতে মানে শর্টকাম এটা আমি এইটাকে পূরণ করলাম এই হলো একটা এইটাকে আবার ফর্মুলা হিসেবে কাজে লাগালাম আপনার একটা নাটক কোনটা কোন একটা নাটক মতন একটা নাটক ছিল সেটা করা না অনেক পরের এইটা এবং আমরা বেরিয়েছিলাম কাজে লাগালাম ছাট করে ওই জিনিসটাকে ওইখানে দুদিকে দু লোকজন আসছে এদিকে আসছে মাঝকে একটা চিক রেখে দেওয়া যে এখানে মধ্যে অন্য কিছু বিশেষ কিছু ছিল না আমাদের কারণ এখানে সিফ একটা স্টোরি ব্যাপার ছিল কিন্তু ওই অর্থে ওইগুলোর মধ্যে যেভাবে একটা লিরিক্যাল চেহারা ছিল এটার মধ্যে সেই অর্থে কিন্তু ওই লিরিক্যাল চেহারাটা ছিল না যে সেই জন্যে জাস্ট ফর্মুলাই এই হচ্ছে ডাক্য সময় অন্যগুলো কিছু বল এসে গেলে আপনি তো তারপরে প্রথম কাজে কথা সিক্সটিজে আমি এবং ইন্দ্রজিৎ শতুর্মুর্গ এবং ইন্দ্রজিৎ পাগলা ঘোড়া অনামিকার সঙ্গে ওই ফেসটার কথা আসব তার আগে আমি আরেকটা আমার ইন্টারেস্টিং জিজ্ঞাসা আছে মানে আপনার সঙ্গে আগে কথা হচ্ছে তার ভিত্তিতে আপনার একটা ইম্পর্টেন্ট নাটকের প্রপোজাল আপনার কাছে এসেছিল সেটা হচ্ছে অচলায়ত আচ্ছা আচ্ছা আচ্ছা এইখানে আমার ছিল যে উনি সবিতা ব্রত যখন আমাকে এই নাটকটার জন্য ইয়ে করতে এলো তখন আমি সেট করবো বলে তখন পড়িনি তখন সেইবার কিন্তু আমি ডিটেলে পড়লাম পড়ার পরে আমাকে একটা সমস্যা দেখা দিল যে রবীন্দ্রনাথের কিছু চরিত্র আছে রূপক চরিত্র কিছু সিম্বল চরিত্র যেটা প্রায় অনেক নাটকে ই হয়েছে খুব পরবর্তীকালে খুব যেমন রক্তকর্মী বা কালের যাত্রায় যেটা কংক্রিট চেহারা নিয়েছে অনেকটা রক্তকর্মী কালের যাত্রায় অনেকটা কংক্রিট চেহারা নিয়েছে কিন্তু অনেকটা বেগ চেহারা ছিল সেই মুক্তধরারার থেকে শুরু করে ধনঞ্জয় বৈরাগী বা এই জাতীয় চরিত্র যেগুলো এগুলো কবির কিছু কাল্পনিক চরিত্র তিনি অনেক সময় মেলাবার চেষ্টা করতেন কিন্তু নাট্যচরিত্র বা যেটাকে ধরা ছোঁয়ার মধ্যে যে চরিত্র সেইটা কখন হয়ে আসতো না এই যার জন্যে অনেকটা বেগ থেকে যেত এই ক্যারেক্টারগুলো মানে বুঝতে পারা যাচ্ছে কিন্তু নাট নাটকের চরিত্র হিসাবে পাত্রপাত্র হিসাবে অন্য চরিত্র যেমন ধরতে পারা যায় চিনতে পারা যায় একে যেন চিনতে পারা যায় না আইডিয়া হিসাবে ঠিক আছে আইডিয়া হিসাবে বুঝতে পারা যায় কিন্তু আইক্রিয়া তো কংক্রিট পাওয়া দরকার এগুলো কংক্রিট ছিল না দেখলে অসুবিধা হয় কারণ নাটকের মধ্যে যদি ক্যারেক্টার ভীষণ আইডিয়া থাকে তাকে কিন্তু ফিটিং করা মুশকিল হয়ে যায় এবং তাকে যদি আমি না বুঝি তাহলে আমি তার পরিবেশ বুঝতে পারি না যেটা আমি সেদিন আমি রক্ত করবি সম্বন্ধে আমরা বলতে গিয়ে আমি বলেছিলাম রাজার কয়টা ডায়লগ বলতে শুরু করলাম যে কেন কারণ রাজার ডায়ালগ না বুঝলে আমি রাজার পোশাক কি করে তৈরি করবো আর রাজার পোশাক না তৈরি করলে আমি রাজা। ক্যারেক্টারটা বোঝাতে পারছি না এবং তার পরিবেশ আমি বোঝাতে পারছি না সেই জন্য আমি যখন সেট করি তখন কিন্তু ওই ক্যারেক্টারটা বুঝবার চেষ্টা করি বুঝলে তার পোশাক বুঝবার চেষ্টা করি এবং তাকে বোঝার সঙ্গে আমার চরিত্রের সঙ্গে তার যে সম্পর্কটা কি সেটা বোঝবার চেষ্টা করি তখন আমার পক্ষে পরিবেশ বুঝতে অর্থাৎ ডিজাইন বুঝতে সুবিধা হয় সেটটা কি কী লোকেশন হওয়া দরকার সেটা আমার পক্ষে বুঝবে কী ক্যারেক্টার হবে তাও বুঝতে সুবিধা হয় এই এইখানেও তাই যখন অচলায়তন সম্বন্ধে আমাকে বলল তখন আমার কাছে এখানে বলতে দাদা ঠাকুর বলে চরিত্র ছিল দাদা ঠাকুরের চরিত্র আমার কাছে ভীষণ অস্পষ্ট থাকে অর্থাৎ আমি বুঝতে পাচ্ছি বুদ্ধি বুদ্ধিগ্রাহ্য চরিত্র কিন্তু কখনও ধরাছোয়ার মধ্যে নেই সেই চরিত্রটা অর্থাৎ আমার সামাজিক যে ইয়ে যেটা অভিজ্ঞতা তার থেকে কিন্তু সেই চরিত্রটাকে আমি কোথাও ফিটিং করতে পারি না আইডিয়া হিসাবে ইটস অল রাইট অর্থাৎ কাব্যে ঠিক আছে কিন্তু আমি যখন লোকের সামনে ইয়ে করছি তখন একটা ক্যারেক্টার কনভিন্সিং ক্যারেক্টার যে ক্যারেক্টারের সঙ্গে কিন্তু দর্শকেরও কিন্তু পরিচিতি দেখা দরকার স্ত্রে পৈরমটা ঝাপসা থাকে যেমন ভগবান একটা অস্পষ্ট লোকে অস্পষ্ট মেনে নিয়েছে কিন্তু তাকে যখন আমি স্টেজে দাঁড় করব তখন তাকে আমাকে অঙ্ক্রিট দেখা দেয় তা না হলে খুব মুশকিল এই সমস্যাটা কিন্তু পরবর্তীকালে আমি ইয়েরও দেখা হয়েছিল যার জন্য সেখানেও আমি সেট করিনি ওই তরুণ রায়নের নাটকে সেটা পরে বলবো তো যাই হোক এইখানে যখন দাদা ঠাকুরকে যখন নিয়ে এই ইয়েটা হলো দাদা ঠাকুর কী করছে না একবার দেখা যাচ্ছে এমন একজন চরিত্র সবাই কিন্তু তাকে চাইছে অর্থাৎ এখানে যে ইন্টেলেকচুয়ালস মানে কী ছিল যেন চরিত্র এটা এটা উপাধ্যক্ষ না কী নামে সমস্ত হিসেবে ছিল অর্থাৎ চান্সেলার ভাইস চান্সেলার সেরকম হ্যাঁ উপাধ্যায় ওই যে ওই রকম চরিত্র ছিল এবং তা একটা ছাত্রছাত্রী যা ছিল তারা সবাই কিন্তু দাদা ঠাকুরের অপেক্ষায় আছে দাদা ঠাকুর এলে এই একটা সমস্যা এখনকার যা অচলায়তন তৈরি হয়েছে এটা সমাধান হয়ে যাবে এই যে ইনস্টিটিউশন যেটা শিক্ষার ইনস্টিটিউশন যেটা সেটার মধ্যে সেটা সমাধান একমাত্র দাদা ঠাকুর এসে করতে পারে এছাড়া প্রত্যেকেই অপেক্ষা করছে একই সঙ্গে যারা আন্দোলন করছে অর্থাৎ লড়াই করছে ছাত্রছাত্রী তারাও অপেক্ষা করছে এবং এবংই দাদা একই লোকের জন্য একই লোকে আবার সেই দাদা ঠাকুর যখন বাইরে কথা বলা হচ্ছে তখন দেখা যাচ্ছে দর্ভোগ কিংবা সোনপাংশু দর্ভক বলতে চাশি মিন করা হচ্ছে এবং সোনপাংশ কারণ যাদের মনে হচ্ছে যে তারা কিন্তু আর এরা হচ্ছে শুধু চাষি নয় তারা অচ্ছুত তারাও কিন্তু দাদা টাকুর অপেক্ষা করছে এখন আমার কাছে সমস্যা হলো আমি সবিতাকে বললাম যে তুমি আমাকে ইন্ট্রোডিউস বুঝিয়ে দাও এ দাদা টাকুরটা কে কারণ আমার নিজের সামাজিক অভিজ্ঞতার থেকে মনে হয়েছে আমাদের দেশে আমি নিজে দেখেছি আমি যদি যদি ভাবি যে আমাদের বাড়ি গ্রামের পুরুত আমি মিনিমাম দেখলাম যে একটা একজন পুরুত যার কাছ থেকে আমি এই স্পিরিচুয়াল দীক্ষা নিতে পারি আমি মিনিমাম একটা জান আমি তার বাড়ির গুরুর কথা ছেড়ে দিচ্ছি আমি পুরুতের কথা বলছি সেইখানে আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমাদের এই কাস্ট রেডিং সোসাইটিতে আমি দেখেছি যে একই ব্রাহ্মী হওয়া সত্ত্বেও নাথ সম্প্রদায়ের ব্রাহ্মী শর্মা আমাদের বাড়ির কায়স্ত বাড়ির ঘরে ঢুকবার অধিকার নেই কায়স্ত বাড়ির ঘরে ঢুকবার অধিকার নেই ঘরে ঢুকলে বাসন ফেলে দেবে এটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা এবং তাকে কখনো পূজোর জন্য সেই মানে শিডিল কাস্টদের ব্রাহ্মীণ যে কেমন লোক যে সব সমস্ত লোকে তাকে চাইছে এবং সমস্ত জায়গায় সেই লোক যেতে পারে আমি তাকে চিনি না যে হোক সেই নিয়ে আমার সঙ্গে একটু কথা হয়েছিল এটা ইয়ে করেছিলাম তিনি অনেকক্ষণ ভেমিটে কেন রামকৃষ্ণ হয় না আমি একটু অবাক হয়ে গেলাম আচ্ছা ঠিক আছে আমি ঠিক বুঝতে পারলাম না বললাম আমি ঠিক ওই প্রশ্নটাই তুললাম যেখানে আমার সেখানে কি করে হয়কৃষ্ণের চরিত্রটা কাছে কি আমি বললাম যতক্ষণ পর্যন্ত না আমি একে বুঝতে পাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমি এ সেট করতে পারছি না আমি তার পোশাক করতে পারছি না আর তার পোশাক করলে আমার কিন্তু পরিবেশ তৈরি হয়ে আমাকে যদি আলাদা থাকে এটার অসংগতি হয় দেখেছি যে সেটা পরে আমি বলবো যে আমি করলাম তারপর তারা আমি আর কিছু জানলাম না সে পোশাক নিয়েছিল তখন আমি সেই সব নাটক দেখে খুব হতাশ যে নাটক কোথায় প্রসঙ্গ আলাদা থেকে তার কার কোনো কোনো মিল নেই তা এইখানেও কিন্তু আমার এই অসুবিধাটা হলো এবং আমি তারপর দেখলাম যখন এই দাদা ঠাকুর যখন এসে বললে ভাঙো এবং সবাই মিলে ভেঙে ফেললো তার মানে এগুলো বিপ্লব করতে আসছে তো যে ব্যাপার নয় রীতিমতো বিপ্লব করণেওয়ালা লোক দাদা ঠাকুর সেই দাদা ঠাকুরটা কে একদিক দিয়ে সবাই গুরু আবার সাইমাল্টেনিয়াসলি সে হচ্ছে াহ জন্য নাটক এটা কিন্তু আমার আমি বলছি আমি বুঝতে পাচ্ছি না বলে আমি করলাম না আমি পোশাকটা একটা চেহারা পেয়ে গেলাম আমি ধরতে পারছি আমি যখন দেখতে পাচ্ছি রক্তকর্মী হচ্ছে রাজা হচ্ছে সাইন্টিস্ট আমি অনেক তার নানা ডায়লগ থেকে আমি বেরিয়ে আমার বুঝতে অসুবিধা হয়নি নন্দিনী পরিষ্কার উনি বলেই দিচ্ছেন জীবনের প্রতী সে ধানি রঙের শাড়ি এ পর্যন্ত ডেসক্রিপশন দেওয়া রয়েছে এবং ধানি রঙের নতুন জীবনের প্রতীক আমি পরিষ্কার দেখা যাচ্ছে কাজে আমি সঙ্গে সেই জন্য ইয়ে করেছি সেইখানে আমার সমস্যা হয়েছিল যে পাটটাকে আমি মিলাতে পারছিলাম না ওটা নন্দবাবু এসে শেষ পর্যন্ত সলভ করে দিলেন আর নন্দবাবুর কাছে যখন ইয়ে বললাম যে আমি যখন লাল দিলে অসুবিধা হয় কালো দেওয়া যাচ্ছে না আমি কি করি উনি বললেন এক কাজ করো সামনে কালো দাও মাঝখানে লাল দাও আর এইদিকে কালো দাও সমস্ত তাই নয় উনি ফারদারা বলছেন যে ওয়ার্কারদের হাফ প্যান্ট পরিয়ে দিতে তাও বলেছিলেন এবং নানা রঙের করে দিতে নয় কিছু লোক আপত্তি করেছিলেন ওয়ার্ক পরানোর এবং রাজার পোশাক রকম কেন হবে তাতে উনি বললেন এরকম ভাল লাগছে না এটা ঠিক আছে তুমি ইয়ে কর। কি বলে এই গৌরী আমার এটা নিয়ে শোতো দিকে যে আরব দেশ থেকে এটা আলখাল্লা দিয়েছিলো এটা নিয়ে শত দিকে গৌরী মানে মেয়ে তাই গৌরী নিয়ে আমাকে বললেন তুমি এটা করো তা আমি এটা পরে দাঁড়ালাম দাঁড়িয়ে কিছুক্ষণ ধরনের দিকে তাকিয়ে থাকলাম উনিও তাকিয়ে থাকলেন তাই মানে একটু দরবেশ দরবেশ লাগছে না বলে হ্যাঁ ঠিক রাজাতে এ রাজা তো সে রাজা নয় এ হচ্ছে আর্টের সঙ্গে সায়েন্সের লড়াই বুঝেছো রক্ত করি হচ্ছে সেই জিনিস হ্যাঁ কাজেই আমি বললাম আমি তখন বললাম যে দেখুন আমাদের তো এই যে পাশ্চাত্য জগতে প্রাচ্যে তো ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স প্রাচ্যে হয়নি কাজে সেইটা আমার পাশ্চাত্যকে নিতে হবে অতচ নাটক বাংলায় করছি বা ভারতীয় ভাষায় করছি কাজে ভারতীয় একটা চেহারা আঁকতে আঁকতে হবে সেই জন্য আমি এক ধরনের কামোফ্লাস বলতে পারেন ওই তলার দিকে আলখাল্লা উপর দিকে এইরকম করে এক ধরনের জোড়াতালি বলতে পারেন এছাড়া কিছু নেই এখানে যে আমাদের জিনিসটা নেই অথচ আইডিয়াটা এসে গেছে আল খাল্লা কি হলো না দিয়ে ভীষণ ভাবে সেই বেল্ট আমাকে দিতে হচ্ছে এখন ওই অনেকগুলো ভাবতে হচ্ছে ওই এক মুহূর্তে আসবে সেইটা যাতে মুহূর্তের একটা ইয়ে তৈরি করে যাই হোক তারপরে সমমিত্রের ফিগারটাও ছোটো ছিল একটু বড় ফিগার হলে অনেক ভালো লাগতো মানে এক্সপেক্টেশন লোকের অনেক আকাশ চুম্বি থাকে তো তো যাই হোক সেইটা আমাকে ওইগুলো কম্পেন্সেট করার জন্য পোশাকটাকে বাড়াতে হচ্ছে এই এইখানেও কিন্তু অন্যান্য নাটকের ক্ষেত্রে আমি এইটা ভেবেছিলাম সেই সমস্যাটা যেটা রক্ত কর্মীতে অনেক সহজে রবীন্দ্রনাথ সলভ করেছেন কারণ নিজেই কিন্তু ওই যে অস্পষ্ট আইডিয়াসগুলো ছিল তার পরবর্তী নাটকগুলো স্পষ্ট হতে থাকলো কিন্তু এটা তো তার আগের নাটক তো মুক্তধারা বলো রাজা বলো বা এই সমস্ত কিছু বলো সবগুলোই অস্পষ্ট নাটক রাজাতে বলো অনেক বেশি ক্লিয়ার রাজাতে তো অনেকটু ধরা যায় এইটাতে আমি বলছি এই অচলায়তন এইগুলোতে দাদা ঠাকুর বা ধনঞ্জয় বৈরাগী বড়ো অসুবিধা হয় চরিত্র করে প্রথম এইটা হলো রজনীগন্ধা দ্বিতীয়টা হলো আর হবে না পলিটিক্যাল নাটক আহ সেটা প্রায় মধ্যে তারপরে আমাকে বললেন বিলীপ রায়ের একটা নাটক অঘটন আজ ঘটে অর্থাৎ সেখানে তার এমন সমস্ত স্টোরি যে স্টোরিটা শুনিয়ে ভালো লাগে। আমি তোমার আমি যখন সেটা নাটক শুনলাম না কিছু সিন আছে যে সিনটা বিশ্বাসের ব্যাপার যেটা দৃষ্টিগ্রাহ্য নয় বিশ্বাসের ব্যাপার যেমন একটা সিন আছে যে একটি চরিত্র তার মুখ পুড়ে গেছে সে বস্তিতে আগুন লেগেছিল লোককে বাঁচাতে গেছে গিয়ে তার মুখ পুড়ে গেছে তার জীবনে দুঃখ থেকে গেল যে তার মুখটা তাকে হনুমানের মতন দেখতে খারাপ দেখতে তখন তাকে একজন সাজেস্ট করলো যে তোমার এমনিতে কিছু হবে না তুমি ঠাকুরের নাম করো ঠাকুরের নাম করে তুমি গঙ্গায় গিয়ে ডুব দিয়ে এসো তুমি দেখবে মুখটা সেরে গেছে বলে সত্যি সেরে গেছে সেরে যাবে বেলে হ্যাঁ সেরে যাবে তুমি ঠাকুরের নাম করে যাও তখন সে ঠাকুরের নাম করে গঙ্গায় গেলো তারপর আলো দিয়ে গঙ্গার আলো জলের এটা দেখিয়ে দিলে তারপরে পিকলু নিয়োগ মুখে জলে ছিটা দিয়ে যখন বেরিয়ে এলো সে বলে আমার মুখে সেরে গেছে আমি করে আবার আয়না রাখবো এখন তাতে আমি তরুণ রায়কে বললো যে এটা বিশ্বাসের কাজ হবে এটা কিন্তু নাটক হচ্ছে না আপনি যদি বিশ্বাস বলেন ঠিক আছে কিন্তু আমি বুঝতে পারছি না এই আমার পক্ষে অসুবিধা হচ্ছে আরেকটা চরিত্র মানে ছিল যে রায়ট একজন কোথায় গুহাতে একজন সাধু তার ছাত্র শীর্ষ শিষ্যদের নিয়ে এখানে আছেন এই সময় গুহার মধ্যে একটা লোক আক্রমণ করল কমিউনেল ইয়ে গিয়ে মারো মেরে ফেলো ধরে ফেলো ইত্যাদি করে তাড়া করে এলো তখন সবাই মিলে একজন শিষ্যা তাকেও ধরে মেরে ফেলবে তখন সেই দলের যে নেতা ঢাকার দলের নেতা সে বললে ঠিক আছে আমি মেয়েটিকে দেখবো তোমরা অন্যদিকে ইয়ে করো আমি এগে আমি দেখছি তখন মেয়েটি বলে হ্যাঁ বাবা আমাকে মেরে ফেলো আমাকে মেরে ফেলো বাবা শব্দটা উচ্চারণ করলো করতেই হঠাৎ সেই ডাকা কি বললে তুমি বাবা ষাট চেঞ্জ করে গেলো এবং রাতারাতি যে টাকা ইয়ে করছিল তখন তার স্টোরি বললো জানো আর তোমাকে আমার মেয়ের মতো মনে হচ্ছে এখন আমি তোমাকে কি করে এত মারতে এসেছি কিন্তু ঢাকাতে আমার এই কাণ্ডটি আমার এই রকম ব্যাপার হয়েছিল না লাহোরে লাহোরে কিংবা ঢাকায় কোথায় আমার কমিউনেল রাইটে তাকে মুসলমান চরিত্র তাকে ইয়ে করে দিয়েছে তো রিভেঞ্জ ইয়ে নেওয়ার জন্য সে লাহোর এখেছে আমি রিভেঞ্জ নেওয়ার জন্য লাহোর যাবে কেন সে ঢাকাতে আরেকজন লোককে মেরে ফেলুক সিম্পল হয় সিম্পল হয় ছেলে যে লাহোর কেন লাহোরের লোক তো মারেনি অনেক হিন্দুরা তো কোনো ক্ষতি করেনি এবং সেও যদি মারতে যায় তাহলে গুহাতে কেন গুহাতে জঙ্গলের মধ্যে এই যে ব্যাপারটা এর সঙ্গে বিশ্বাসের ব্যাপার কিন্তু নাটকে আমি পাচ্ছি না কাজে আমাকে খাওয়া করে কারণ আমি আমাকে বোঝাতে হবে যে হ্যাঁ ওটা অর্থাৎ দেবতা যদি আকাশ থেকে আসে এটা বিশ্বাসযোগ্য কারণ আকাশটা আমার কাছে আনন্দ আমি উপর থেকে ঝুলিয়ে দিতে পারি এটা যোগ্য অর্থাৎ লজিক তার বুঝে না আছে কিন্তু দেবতা এসে আমার চোখের সামনে আমাকে সুস্থ করে তুললেন এটা বিশ্বাসযোগ্যের ব্যাপার চোখের সামনে এটা বিশ্বাসের ব্যাপার এটাতে নাটক হচ্ছে না কাজে যেখানে তুলছিলেন যে আপনি যে প্রশ্নটা এইমাত্র মাত্র তুললেন যে আপনি যখন একটা সিনিক ডিজাইন যখন ভিজুয়ালাইজ করছেন তখন সিনিক ডিজাইনটা ইন ইটস এন্টায়ারিটি ভিজুয়ালাইজ করবেন অডিয়েন্স যে সবটা ব্যাপার দেখবে অর্থাৎ সাজ পোশাক এবং মঞ্চ সবটাকে মিলিয়ে একটা ইমেজ হিসেবে আপনি দেখেন এবং সেইটি যতক্ষণ না আপনার কাছে কনসিস্টেন্টলি ক্লিয়ারলি আসছে ততক্ষণ পর্যন্ত আপনি বিচ্ছিন্নভাবে সেপারেট করে আপনি সেট ডিজাইন করেন না এটা একটা প্রিন্সিপাল হিসেবে আপনি গ্রহণ করেছেন আপনার একটা কাজের পরে সেইখানে যেখানে কিন্তু কস্টিউমস এবং আপনার সেটের পুরো কম্পোজিশন এবং তারপরে আমাকে ডিরেক্টার নিজের কল্পনাটা করলে আমি এই ধরনের জিনিসটা ভাবছি জিনিসটা হয় সামান্য আমাকে যেভাবে যতটা ডেসক্রাইব করলেন যে এইটা একটা মরুভূমির মধ্যে কোন একটা রাজত্ব যেখানে প্র্যাকটিক্যালি আশপাশের মানুষ আছে কিন্তু তার প্রাণ হচ্ছে এরকম একটা সমস্ত তার শ্বাস নেই খোলসটি আছে সবাই এরকম একটা যন্ত্রের মতন সবাই ইয়েটিয়ে করছে অথবা একটা পুরো রাজত্ব সেখানে ইয়ে চলছে আমি যদি এইভাবে জিনিসটাকে ধরে নিই তাহলে তার পোশাকটাও কিন্তু ওই একটা মরুভূমির মতন একটা চেহারা থাকা দরকার এবং যেটাকে আমরা ধরতে পারি অনেকটা ওই জাতীয় তার সঙ্গে যেন কোথাও একটা জায়গায় মিল আছে এটা ইয়েটা থাকে এইটা হচ্ছে জাস্ট একটা কিন ওট বলা যেতে পারে এর বেশি তো তার বলার কথা নয় বা ওই পর্যন্ত বললেন তো বলার পরে নাটকের নাম হচ্ছে সুতন মানে উঠ পাখি এবং উঠ পাখির চরিত্রটা সে কিনা যখন এই ক্রাইসিস আসে তখন মুখটা ডুবিয়ে দেয় আমি এইটাকে ডিজাইন হিসেবে রাখলাম যে এন্টায়ার সেটটাকে আমি এইভাবে সেটার পিছনে দেখবে একটা স্ট্রাকচার আছে সেটা কিন্তু উঠপাখি মুখ ডুবে আসে আবার যে একটা সিংহাসন যেটাও আছে সেটাও কিন্তু মুখ ডুবে আছে একটা সলিড একটা আছে স্ট্রাকচার এই দুটো কিন্তু একটা ইয়ে হয়েছে এবং অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের মতন তৈরি হয়েছে আর ওই যে লেভেলটা স্লোপ করে এইভাবে নেমে আসে সেটাও কিন্তু ওই মরুভূমির চেয়ারাটা নিয়ে আন যার জন্য স্টেপটা ডিরেক্টলি দেওয়া নেই স্টেপটা দেওয়া হয়েছে চলাফেরা সুবিধার জন্য কিন্তু সেটাও কিন্তু প্র্যাকটিক্যালি মার্চ করে যাচ্ছে ওই স্লোপের সঙ্গে এখানে খালি সিংহাসনটা সেন্টার ইয়ে করার জন্য লাল টকটক সিংহাসনটি দেওয়া হয়েছে এবং দেওয়া আমার প্রথম ঘণ্টাটা ছিল অন্যরকমের ঝোলানো ঘন্টা। হিসাব খুঁজতে গিয়ে দেখলাম যে সেই ঘন্টা এত ফ্যান্টাস্টিক দাম এবং আগে বানাতে হয় যার করে আমাদের এমনি ঘন্টা একটা দিয়ে দিলাম এবং এখন পরবর্তীকালে যেটা কম্প্রোমাইজ করে এখন এই ছিল এইটার সঙ্গে মানাবে কি না ওই একমাত্র ইজিপশিয়ান ঢঙের কাছাকাছি অথ পুরো ইজিপশিয়ান হবে না তার সঙ্গে আমাদের কোথাও একটা এদেশি একটা চেয়ারা আনা দরকার সেই জন্য ইজিপশিয়ান ওই স্কার্টের ঢংটা নিয়ে ওখানে স্ট্রেট কার্ট না করে আমি স্ট্রেইট কার্ট করেছিলাম সামান্য বলে না করে দিন এটা আমার ভালো লাগলে এখন এখানে ডিরেক্টার নিজে বলার সঙ্গে সঙ্গে আমার মনে হয় না তো এটা করলে ভালোই লাগছে এটা অন্যরকম লাগছে এখন সামানন্দের এখানে কন্ট্রিবিউশন যথেষ্ট ওই করে দেওয়ার ফলে কিন্তু এটা সত্যি অন্যরকম একটা চেহারা এসে গেল বাকিটা ক্যারেক্টার বুঝে বুঝে কিন্তু আমি তার ডিজাইনগুলো করলাম এক একরকমের ডিজাইন রেখে যেমন ডিফেন্স মিনিস্টারকে ওই ডিফেন্সের যে সমস্ত চেহারা থাকে উনি যেমন প্রতিভা জি দেখতে বললেন আরে জল্লাদকে ভাবে লাগলেন প্রতিভা এই মনে করছে তাই না কমেন্ট করলেন যে ইনফ্যাক্ট ডিফেন্স মিনিস্টারের কাজ তো জল্লাদি কাজ জল্ আমি তাকে মতিশঙ্কর পাঞ্চোলি যখন এটা দাঁড়াতো তো ওইরকমই লাগতো তাকে দেখতে তেমনি যে একজন ছিল নামটা ভুলে গেছি যে ইয়ে ছিল ছিল এখানে অনেকে আগে একটা সিঙ্গা দিয়ে করতে হয় সিম্বলিক সিঙ্গা দিয়ে দেওয়া করবে। ওই রোগা লোকটা ছিল না কি নামটা তারপরে ছিল আপনারা কাপড়টা একটুখানি ছেঁড়া ছিল একই পোশাক ডাল পোশাক এটা নীলছে মরা নীল এবং ডাল একটা ছেড়া ছিল আর দড়ির বেল্ট দড়ির সমস্ত কিছু যা কিছু সব দড়ির ছিল সেটাকে চ্যাপটা করে বেট মানো হয়েছে তেমনি কিনাম যেন বেরোদিলাল সবদীল হয়ে গেল যে বেরোদী লালকে সবসময় লাল এবং দেখলেই মনে হবে যে নিজের মধ্যে একটা লড়াই চলছে আর যেটা ছিল কাটা কাটা মতন চারপাশে মানে তাকে দেখলেই মনে হবে স্ট্রেট কারো আমি যে কপারটা রিয়েল কপার না দিয়ে ওটা চামড়া দিয়েই কপার বানিয়ে নেওয়া হতো এবং সেটা করা হতে পারতো তাহলে হালকা হতো ওটা মাথায় দিতে কিন্তু তখন ওই এই যে আমি জানতাম না আর না জানার ফলে আমি তো প্রথম মানে আমি তো শিক্ষা নেই নি কারো কাছ থেকে অ্যাপ্রেন্ডিক্স ছিলাম না ফলে মনে হচ্ছে কপারের দিনই হয়তো কপার দিয়েই বানিয়ে না এটা মাথায় দেওয়া যায় না ভীষণ ভারি এবং কি দামি জিনিস ছিল যে সেইটা দিয়ে প্রথম বানানো হয়েছিল কিন্তু সব জিনিসটার সঙ্গে কিন্তু এই ওয়াননেস যে কথাটা ছিল এখানে কিন্তু এই জিনিসটা খুব এবং সমস্ত সমস্ত এবং ডায়লগেও তার ডায়লগের সঙ্গে ডায়লগুলো যেভাবে এসেছে তার ক্যারেক্টার তার মুভমেন্ট তার কম্পোজিশন তার কোরিওগ্রাফি এন্টায়ার জিনিসটার মধ্যে কিন্তু একটা ওয়ান ছিল সেটা কিন্তু রিয়েলি ওটা ভেরি আনফর্চুনেট যে কদিন থেকে উঠে গেলো যেমন দর্শকদের তরফ থেকেও যেমন আনফর্চুনেট বলবো তো দলের পক্ষে কয়েকটা দলের নাটকটা তুলে দেওয়া হলো একটা চরিত্রগুলো যেভাবে পোশাক পুরো ভিজুয়াল ডিজাইন সবটা একটা জায়গা থেকে মিলছে তারপরে একদিকে নিয়ে যেতে পারেন কি নোট একটা কি নোট পেলেন না এভরিথিং গ্রোজ আপন একটা সহজ হয়ে যায় এক অর্থে এবং ইন্দ্রজিতে আপনি কাজ করছেন আচ্ছা এবং ইন্দ্রজিতে কিন্তু অন্যদিকে মুখটা পুরো কিন্তু একটা লেভেল কিন্তু দুটো খুব স্পষ্ট লেভেল অর্থাৎ একদিকে ইউ হ্যাভ কলকাতার শহরের বাঙালি আরেকদিকে একটা ড্রিম আছে একটা খুব অনেক বেশি সেই কথাবার্তা সেই চরিত্রগুলো যাদের আমি চিনি রাস্তায় ঘাটে দেখি সে অমল বিমল কমল আমার মনে যে তাকে আর তার ডায়ালগে এত স্পষ্ট আছে এবং এত বারবার আছে যে ধা খাচ্ছে বারবার কি অমল বিমল কমল কেনল বিমল কমল হয়ে যাচ্ছে এইটাকে আমার দেখানো দরকার যার জন্য আমি একটা চূড়ার কথাটা প্রত্যেকেই একটা শীর্ষে উঠতে চাই অমল বিমল কমল ইত্যাদি এবং ইন্দ্রজিৎ যে একটু ডিপার্চার স্লাইড ডিপার্চার সেও কিন্তু অমল বিমল কমলের একটা ফ্র্যাগমেন্ট কিন্তু স্লাইড ডিপার্চার এবং যার এবং ইন্দ্রজিৎ হলো। কারণ এরা একেবারেই গা না ভাসিয়ে দিয়ে মাঝে মাঝে রিভল্ট করে এই পর্যন্ত কিন্তু শেষ পর্যন্ত সেও মানে এসে ট্র্যাপে পড়ে যায় অর্থাৎ এই এমন একটা সিস্টেম যে তার বাইরে যেতে পারে না তবে যতদূর মনে হয় অমল বিমল কমল কিন্তু পাক খেয়ে বারবার খেয়েছে ইন্দ্রজিৎ কিন্তু পাক খেতে যায়নি বোধ আমার যতদূর মনে হয় যায়নি ইন্দ্রজিৎ ফ্রেমের বাইরে ছিল ওইখান থেকে চেঁচামেচি করেছে ও কখনো ট্র্যাপের ভিতর যায়নি করে না যার জন্যই এবংটা থেকে গেল এর সঙ্গে ওই এদেরই ঘোরানো হয়েছে কিন্তু এর প্রত্যেকেরই কিন্তু ওই ছিল যে আমি একটা শীর্ষে উঠব যে কেউ বিদ্যার শীর্ষে কেউ জ্ঞানের জ্ঞানের শীর্ষে কেউ টাকা পয়সার শীর্ষে সাকসেসের শীর্ষে ইত্যাদি প্রত্যেকেই চাইছে কিন্তু টক ওই চূড়াতে গিয়ে ওটা এবং সেই চূড়াতে উঠতে গিয়ে এবং উড়াতে তারা দেখতে চাইছে ওপর দিকে তাকায় তাকিয়ে দেখছে একটা সোনালি মানে পৃথিবী যেন তাদের ডাকছে কিন্তু সেই সোনালী পৃথিবীটা কিন্তু যে হলো সেটা কিন্তু রিয়েলাইজেশনটা তাদের হচ্ছে না এটা দর্শক দেখতে পাচ্ছে গিয়েছে সেই যে যাওয়াটা তাদের দেখানো হচ্ছে যেমন ভাবে যেটা আগে মধ্যে বলেও ছিলাম যে পাক খেয়ে কিন্তু এই যে পাক খাওয়ার ব্যাপারটা যে শীর্ষের ভেতর দিয়ে সিঁড়ি দিয়ে উঠলো উঠে গিয়ে আবার ভিতরে যাওয়ার ফলে যে আড়াল হচ্ছে নিয়ে যাচ্ছে যেমন অনেক সময় অনেক ইনসেক্ট দেখবেন যে তার মধ্যে অনেক সময় কালার থাকে যেটা দেখে আদার ইনসেক্ট আসে ওটা করে সে খায় তো ঠিক এটা হচ্ছে তার খামোপ্লাস করার জন্য এই সমস্ত এইগুলো কালার সেচার যেমন করে এইখানেও তার গেট দেখে এরা অমল বিমল ভাবছে যে তোমার যাওয়ার পথ আজ সিঁড়ি দিয়ে ওই পাঁচ টাস করেছে কেনানি হরিপদ খেয়ে ডাকছে আর তার ডেলি ডিউটি করে যাচ্ছে করে ওই যাচ্ছে প্রথম আবার কিন্তু করে যাচ্ছে সেখানে কিছুতেই তারা জীবনে ওখানে হয়নি সেই জন্য ওইখানে যে একটা কথা নাটকের একটা কথা ছিল যে সিসি সেই পাথর বাবা যে বারবার পাথরটি তুলছে আর ঘড়ি ঘড়িয়ে পাথরটা আছে লাইফ লংটা ওইটি চাষে এটার সঙ্গে সিসি সঙ্গে এই চরিত্রগুলো মেলাবার জন্যই স্টাই হয়েছিল এখানে তো আমার নিজস্ব কিছু নেই ওইটা ওই পাথর দেওয়া যাতে গড়িয়ে পড়ে সেই পাহাড়ের ঢালুটা শ্লোকটা ঠিক সেইভাবে রাখলাম জাস্ট ওইটা পাহাড়ের শুনিনি কারণ আমি এই হচ্ছে আমার নিজের ইয়ার আর কি সেট সম্বন্ধে আলোচনা কোনোদিন বোধহয় কেউ করেনি একমাত্র তারাই করেছে যারা নিজেদের নাটকটাকে পপুলার করতে চেয়েছে নাটকটাকে বলতে তার তারাই কিন্তু সেট ফের সম্বন্ধে উল্লেখ উল্লেখ করেছে যেমন বহুরূপিতে যখন কোন সেট নিয়ে আলোচনা হয়েছে তখন নাটকের সমমিত্র আলোচনা করেছেন তখনই বা সমমিত্র ছদ্ম নামে আলোচনা করেছেন তখনই যে নাটকটাকে ইন জেনারেল যাতে তার সম্বন্ধে যখন অনেক কথা বলা হয়েছে তখন সেটটা তার বিষদ ইয়ে নিয়ে ব্যাখ্যা করা হয়েছে এটা কিন্তু আসলে সামগ্রিকভাবে নাটক সম্বন্ধে বলতে গিয়ে কিন্তু সেট সম্বন্ধে যে সেটের যে ভূমিকা কতটা বা সেটটা দেখার প্রয়োজন আছে কি সেটা ওই নাটকের সম্বন্ধে যারা এইভাবে ভাবেন তারা ছাড়া বোধ কেউ কোনো দিন কিন্তু এরকম ব্যাপারটা কেন হয় আমি জানি না এটা এটা আমি আজ অব্দি বুঝতে পারিনি আমার নিজের মনে হয় যে এটা সম্বন্ধে লোকের কোনো আগ্রহ নেই একেবারে কারণ আমার নিজের ইয়েটা হয়েছে ধারণা এটা হয়েছে যে এটা হলেও যা এটা না হলেও তার লোকে একটু ম্যাটার করে কারণ আমি দেখেছি যে অন্যান্য নাটকানের সময় নাটকে যখন একেবারে ব্ল্যাককার্ড ইন অভিনয় করা যে তারা কখনো ইয়ে করে আমি একে একটা ডিসক্রাইব করেছিলাম আদর্শ হিন্দু হোটেল একটা ইয়ে যে প্রফেশনাল স্টেজে হয় তার একটা সিন ইয়ে করেছিলাম যে লোকের মধ্যে একটা সিন কিভাবে তৈরি হলো মানে আমি চোখের সামনে দেখলাম এটা সিন এটা গরিবে ইয়ে বিধবা তার কাছে তার বাবা সম্পর্কে লোক যদি বাবার নয় সেই একজন কুক নাটকের ইয়ে নাটক একটা পাত্র সে আসছে তো মেয়ে খেতে পায় না ওখানে চালু আছে নাটকের মধ্যে শোনা যাচ্ছে যে ওই হোটেল থেকে খাবার চুরি করে এনে মেয়ে কেনা কে দিচ্ছে তার মানে মেয়ে খেতেই পায় না যখন বাবা মেয়ের কাছে এলো তখন মেয়ে কিন্তু একটা শাড়ি হাতে মিষ্টির থালা নিয়ে বের হলো এবং একটা খুব পাট ভাঙা শাড়ি ইস্ত্রি দেখা যাচ্ছে কিংবা তার পিছনে যেটা ইয়ে ছিল এই ব্যাকড্র তাতে দুখানা ফ্ল্যাট আর আধখানা দেখা যাচ্ছে এটা কুল শেষ হয়ে গেছে আর কলা গাছ শেষ হয়ে অর্ধনা মতন চেহারা নিয়েছে এবং উড়তে উড়তে একটা আসলা গিয়ে ওই ছাদি আকাশে গিয়ে বসলো মানে প্রায়